আলহামদুলিল্লাহ রবীলিন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মণ্ডলী আমরা কিতাব কয়েকের একটা হাদিস প্রথম পর্বে পেশ করেছিলাম আমি হাদিসটি পুনরায় রিপিট করতে চাই সাহাবি আব্দ রাহা বর্ণনা করেন যে রাসুল্লা সাল আলী ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে ধরলেন আর বললেন তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন মুসাফের একজন আগন্তুক রাস্তা পাড়ি দিচ্ছ আর ইবন অমর রাজি আলাহ আনহুমা সে প্রসঙ্গে নিজে বললেন যখন সন্ধ্যা তোমার জীবনে আসে আরেকটি সকাল তোমার জীবনে আসবে নিশ্চিত হয়ে যেও না আর যখন তুমি সকালে উঠো আরেকটি সন্ধ্যা তোমার জীবনে আসবে এমন নিশ্চিত হয়ে থাকেও না আর তোমার স্বাস্থ্যটাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আর এই হায়াত্মাকে জীবনটাকে কাজে লাগাও মহুত আসার আগে প্রথম পর্বে এই হাদিসটির আমরা কিছু ব্যাখ্যা শুনেছিলাম সালফে সালহিনদের কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনেছিলাম আমরা এই আলোচনা এখন দ্বিতীয় পর্বে কন্টিনিউ করবে হাদিসের ভিত্তিতে একজন সালফেহীন তার একজন ঘনিষ্ঠ লোকে চিঠি লিখে পাঠালেন নসিহত করার জন্য এই হাদিসের আলোকে তখন তিনি এই জীবনের হায়াতের যে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এবং কিভাবে আখরাতে সম্বল তৈরি করতে হবে তিনি বললেন হাসি খান ভাই তোমার কাছে মনে হয় তুমি এখানে অত্যন্ত স্থায়ীভাবে বসবাস করছো একটু আগে আমরা বলেছিলাম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 ফুদালিমা আয়াদ রহমতুল্লাহ আলী একজনকে বললেন কাম আলাইক। তোমার বয়স কত হয়েছে তিনি একজন লোককে জিজ্ঞেস করলেন কালা সিতানা তিনি বলেন আমার বয়স হয়ে গেছে বছর। ষাট বছরিকা ইউসিকা বলেন ষাট বছর ধরে কোথায় যাচ্ছেন জানেন আল্লাহর সঙ্গে দেখা করতে রওনা হয়ে গেছেন ষাট বছর এই জার্নি আপনার কন্টিনিউ করেছে আর মনে হয় বেশি বাকি নাই খুব অচিরেই জানি শেষ করে ফেলতে হবে ফাঁকা ইন আলিল্লাহ লোকটার এখন হুঁশ হলো সে পড়া শুরু করে দিল ইন আমি তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর কাছে তো আমাকে যেতে হবে কথা তো সত্য ফাকালা ফদাইল আর তা আরিফ তাফসি রাহু ফদাইল রহমতুল্লাহ আলাই তাকে তৃষ্টি আকর্ষণ করে বললেন ইন্না তো পড়লেন ইন্না লিল্লার তাফসির কি জানেন এর অর্থ কী বুঝেন কি শব্দ কি আয়াতা পড়লেন এটা কি মেসেজ দেয় তা আপনি উপলব্ধি আপনার আছে তখন তিনি নিজে ব্যাখ্যা করে দিলেন ফমান আরে আবদুন ও আন্নাহ রাজ তাহলে এই আয়াতে আসে যে ব্যক্তি এটা বুঝে সে আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি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 এই প্রশ্নগুলোর জন্য জবাব রেডি করা উচিত যে তাকে আল্লাহর কাছে যেতে হবে তাকে আল্লাহর সামনে দণ্ডায় মান করা হবে তাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হবে তাহলে তার জবাবগুলো রেডি করে নিয়ে যাওয়া উচিত আল্লাহর কাছে ওই ব্যক্তি এখন তার ভিতরে একটা পরিবর্তন এসে গেছে বোধদয় ঘটেছে তখন সে জিজ্ঞেস করছে আয়াজকে বলেন তাহলে উপায় কী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 এত শর্টকার করে ফেলবে সকালবেলা উঠে বলবে কে বলছে আমাকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি জীবিতে থাকব। সন্ধ্যা পর্যন্ত সে আশা করবে না তাহলে মনে করতে হবে এই ব্যক্তি দুনিয়ার আকর্ষণকে কমিয়ে দিয়েছে আখের আখকে সে অগ্রাধিকার দিয়েছে মোহাম্মদিন ওয়াসে রহমতুল্লাহ আলাই একজন বড় উঁচু মানের মুত্তাকি পারহেজগার আলেম ছিলেন তিনি যখন ঘুমাতে যেতেন তখন তার পরিবারকে কি বলতে জানেন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 প্রত্যেকদিন রাতে আমরা নিশ্চিত হয়ে শুই যে কালকে তো উঠবেই ঘুম থেকে কে বলছে আমি মরে যাব। আমাদের ভাবটা তাই এবং হ্যাঁ দাদা আহু ইভাবে প্রতিদিন ঘুমের সময় এরকমই করতেন এটা তো ওনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কোন একই রাত্রে তিনি রাফেল হয়ে ঘুমাতেন না বিদায় না নিয়ে আমরা কত রাত ঘুমিয়ে ফেললাম একই রাত্রে তো বিদায় নেই এরকম মনে করিনি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 Abarakatuhu. Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? Uh, there is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue.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 রেস্ট নিতে হয় থেমে যেতে হয় এই জন্য যৌবন কালকে ভালো করে কাজে লাগান এখন এটা হয়ে গেছে সমস্যা যৌবন কালের রঙিন স্বপ্নে অনেকেই বিভর হয়ে যায় এবং মিসইউজ করে ফেলে যৌবনের সময়টাকে সম্পূর্ণভাবে বেকার নষ্ট করে ফেলে অথচ হাদিসে এসেছে ওই সাতজনকে আল্লাহতালা আর আসলে নিশ্চয় ছায়া দান করবেন যেই ব্যক্তি তার কৈশোর শৈশবকে এবং যৌবনকে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 এক নম্বর দুই নম্বর হচ্ছে হাত কা তোমার সুন্দর স্বাস্থ্য এটা একটা নামও তাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে কত লোকের খবর এসে গেছে জওয়ান বয়সে খবর এসেছে ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার হওয়ার জন্য কি বুড়ো হওয়া লাগে বুড়ো হওয়া লাগে না ঠিক আমি আপনি হার্ট অ্যাটাক হয়ে গেছে বুড়ো হওয়া লাগে বুড়ো হওয়া লাগে না কোনো সিমটম ছাড়াই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 আল্লাহ তালা কাউকে যদি ভালো সম্পদ দান করেন সম্পদও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না অনেকেই সকালবেলা আমির বিকালবেলায় ফকির এরকম অনেক ঘটনা হয়েছে অনেক মিলিয়ানিয়ার ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে অনেকেই অনেক সম্পদশালী হয়েছিলেন কিন্তু একসময় সম্পদকে ধরে রাখতে পারিনি চলে গেছে এসেছিল চলে গেছে যখন সম্পদ থাকে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 বেকার বেহুদের সময় নষ্ট করুন পাঁচ নম্বরে হায়াত আর তোমার এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন মৌ যখন আজবে আফসুস করার আগে তুমি জীবনকে কাজে লাগাও অন্য সিমিলার লাইনে নবীকার বলেছেন বা তোমরা সাতটি জিনিসকে আসার আগে বেশি করে আমন করে কাজে লাগানোর চেষ্টা করো তারপরে তিনি বললেন হালতাম তা দেরুনা ইকরিন মুনসিন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 আর যারা আরও লম্বা হায়াত পাবে পরবর্তী পর্যায়ে আসবে তাদের জন্য তো আরেক বড় ফিটনা আছে দাঁত চলে আসতে পারে দাঁত এসে গেলে আরও বড় ফিটনা অনেকে দাঁত জালে ফিটনায় পড়ে যাবে এমন করতে পারবে না হারা হয়ে যেতে পারে ফাঁসার রোগায় বিনমন্তর দাঁত জলের অপেক্ষা যদি করে সেটাতে এমন এক অদৃশ্য গায়েবের বিষয় যেটা অনেক বড় ফিতনার কারণ হবে অনেক বড় আশঙ্কার কারণ হয়ে যেতে পারে আবিশাহ অথবা নাকি তোমরা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 মুসলিম না হয় তুমি মৃত্যুবরণ করো না এখন আমি আগামীকাল মরে যাব না আগামী দশ বছর পরে মরে যাব। আমি তো সেটা জানি না না আমাকে এখনই ডাকা হবে এই মুহূর্তে আজকেই আমার সব শেষ হয়ে যেতে পারে বাদেরু দেরি করো না দেরি করো না এই কথাই তিনি বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এইভাবে আমল করে করে আল্লাহ আল্লাহতালার কাছে সুন্দর অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেক আমল করার জন্য এখন থেকেই ব্যস্ত হওয়ার জন্য এখন থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখন থেকে নেমে যাওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন আমিন ওয়াখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম আরহামাক